ঠিক আছে তাহলে বোন তারপরে বন হ্যাঁ আমরা কৃতিন করছি কৃতিন মানে উদাহরণ গুলো পাঠ শেষে আছে তিন হ্যাঁ হ্যাঁ শোন এখন প্রীতি বন বলো অর্থে পড়ে থাকবে আর তো বলতে চাও না বুঝতে পারছো না আমরা তো অনেক কিছু করেছি অনেকবার আমরা পড়েছি মানে আমাদের লক্ষ্য কি কোনটা ঈদ কার বর্ণ কি কোনটা বর্ণ ঈৎ সংা হবে আর সজাবে লোক দ্বারা অর্থ অবশিষ্ট থাকবে হ্যাঁ কুর্ণা গম্যম ক্রিয়ম কোথাও কোথাও যাবে মধ্যে কোথায় কোথাও কোথাও যাবে না সেটা বিষয় তো আনিয় ধৃতিবন আপনার স্যার চলে যাবে উপদেশ অজান ঈদ দ্বারা আর আপনার সতা যাচ্ছে হলন্তম সরি ঋরটা যাচ্ছে উপদেশ অজনাসিক আর তোর দ্বারা মানে এখানে অবশিষ্ট থাকবে কি মানে মানে হ্যাঁ তয় হসন্ত না তয়স তয় তো আর মানে দুটো বর্ণ থাকবে মানে এখানে বন কত কত বর্ণগুলো রয়েছে তো সত্রিশ এখানে কত কত বর্ণ কত বর্ণগুলি না সি অ নেই হ্যাঁ মানে চলে যাবে হ্যাঁ উপদেশে হল না যাবে আর তারপরে স সোত দিতে অবশিষ থাকবে যেমন গিখত লিখাত এটা এটা শতন্ত প্রাতিপিক আহম লিখান খাদৎ ঠিক আছে আহ এখানে গরিবন কি কিছু বুঝছো কোথায় বুঝছো তারপরে দাঁড়া কেমন উপদেশে অজানো নাসি থেকে এই যে নর্ণ না ওটা হল বর্ণ তো কি আর ই আর তারপরে তারপরে আবার ন ই হ্যাঁ হ্যাঁ মানে চার মানে রসই তো কিন্তু যে কোনো বিন্দু রয়েছে এখানে কিনা এই চন্দ্রবিন্দু নয়ের চন্দ্রবিন্দু কখনো মানে বন বলো এই যে চন্দ্রবিন্দু কার চন্দ্রবিন্দু হতে পারে ন কার কখনো এরকম না যে কোনো অচবর্ণ আছে এর উপর চন্দ্রবিন্দু থাকলে এটা কিন্তু অনুনাশক হয়ে যাবে কিন্তু এর চারা যে এই যে ব্যঞ্জনী বর্গীয় ব্যঞ্জনী হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ পঞ্চম অনুনাশিক স্বভাবতিক তো কিন্তু এই চন্দ্রবিন এই চন্দ্রবিন্দু কার চন্দ্রবিন্দু নয় নকারের চন্দ্রবিন্দু হতেই পারে না মানে চন্দ্রবিন্দু কার শুধু কারের উপর বসে আছে আমরা দেখতে পারি কিন্তু সেরকম নেই কিন্তু হ্যাঁ কি বুঝেছ ঠিকই বলছো মানে এ যে যদিও আমরা দেখছি তো দেখছি যে নকারের উপর বসে আছে কিন্তু আসলে এটা ইকারের উপর বসে আছে হ্যাঁ ঠিকই ইকার এখন হয়ে গেছে তো ই হ্যাঁ ই বলেছো এখন অনুনাশিক হয়ে গেছে তো ইচ্ছা এর ইসঙ্গা ইকার আর এখন আছে? মানে সূত্র আমরা আমাদের সামনে যে যেটা কি কত সূত্র গুলি আছে আ এক দুই তিন চার তো এদের মানে আদি এর ইহা এদের মধ্যে কোনটা মুদান্ন না তো মানে আদিতে আদিতে যে কোনো বর্ণ থাকলে তো আমি বলব হ্যাঁ এখানে আপনার কেন মানে হয় তাহলে তোর দেখ এবার ছবর্গের মধ্যে পড়ছে না সবর্গের মধ্যে পড়ছে দেখ কোন কার মধ্যে পড়ছে দেখ তার জন্য ওটা যাচ্ছে উপদেশ অজস হলো তাহলে যাচ্ছে তোর ওই চুটু দ্বারা আর ইটা যাচ্ছে উপদেশ অজানুনাশিক দ্বারা তাহলে কি অবশিষ্ট থাকছে না এদের মধ্যে শুরুতে প্রতি হলে শুরুতে যে কোনো বর্ণ থাকলে এর ইঙ্গা হবে আর তিল পাড়া চলে যাবে এখন শেষে আছি না শেষের জায়গায় আছে কিন্তু মূলে ছিল না শেষে মূলে এনে নিলে আছে তো এখানে নিজের কাজ করতে পারবে না বলো আর এবারের অনুমাসিকা ইট তারা দেওয়া যাচ্ছে এরপর বড় কি লেখা আছে অন্নবন্ধবর্ণা হ্যাঁ কি মর্থন এখানে সেটা হলো কান ঠিক আছে মানে বা যাই আদিতে বুঝতে পেরেছি ওকে ভালো হুম সেটাই শেষে মানে মূলের শেষে আর শুরুতে মানে মূলের শেষ মূলের শুরুতে হ্যাঁ বলো বলো জি ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন অনুগ্রহ করে লাইনে থাকুন কেন ব্যবহৃত হয়ে থাকে এক অনুবন্ধে বিভিন্ন কারিয়ানি সিদ্ধান্তি অনুবন্ধ বর্ণগুলির বিভিন্ন কার্যসিদ্ধির জন্য কার্যগুলি সিদ্ধি করে অনুবন্ধ অনুবন্ধের দ্বারা বিভিন্ন কার্য সিদ্ধ হয়ে থাকে যেখানে প্রত্যয়গুলিকে সমানার্থের দেখা যায় হি অনুবন্ধের দ্বারা তে ভিগ্রিয়ন্ত সেগুলি পৃথক পৃথক হয়ে থাকে যথা দ্বাদিগণের স উভয়ত্র অব অবশিষতে যেমন ভাদিগণে সবই বিকরণ প্রত্যয় হয় আর তুদাদিগণে হয় স উভয় উভয় ক্ষেত্রেই অবশিষে আহ অতি অবশিষ্ট থাকে অনুবন্ধ নিষ্কাশানন্তরম অনুবন্ধ নিষ্কাশনের পর অ হয়ে থাকে অর্থাৎ আহ ভাদিগণে আমরা দেখতে পাই যে সব বিকরণ প্রত্যয় হয়েছে আর তুদাদিগণেও দেখতে পাই যে সবিকরণ ও হয়েছে মানে রসকতের দ্বারা উভয়াত্রই মানে অনুগন্ধ ল্র ঈদ সংজ্ঞা এবং তৎলোর দ্বারা লোক হচ্ছে অর্থাৎ অভয় ক্ষেত্রে প্রত্যয় ভেদ জ্ঞায়তে প্রত্যয়ের যে ভেদ সেটি বোঝা যায় তথই বা বহুত্র অর্থাৎ এরকমটা বহু ক্ষেত্রেই দেখা যায় তিন দুটো ভুয়ারি গণেও তুদারি গণেও অবশিষ তে তো আমরা অ দেখে এমন লাগছে এমন আমার মনে হয় মনে হয় যে দুটো গণে মানে বুয়াদিগণে জায়গায় কিন্তু এখানে লেখা আছে যে ইয় প্রত্যয় সমান দৃশ্যন্ত মানে এক সমান আমরা দেখি যে দুটো জায়গায় অ ওখানে অনুবন্ধে আমরা দেখলে তো অনুবন্ধবর্ণ সহিত রূপ যখন আমরা দেখ দেখব তো বুয়াদিগণ সুদারিগণের স তো অনুবন্ধ সহিত রূপ দেখে আমরা সহজ করে বুঝতে পারি যে আচ্ছা আলাদা দুটো দৃটি বন তুমি পড়ো অন্যকরণ করা হয় অনুবন্ধ অনুগুণ মানে অনুবন্ধ অনুযায়ী অনুগুণম অনুসারণ এরকম অর্থ হ্যাঁ ঠিক আছে নকার প্রত্যয় তেপে প্রত্যয় না এখানে যেহেতু অনুবন্ধ তাই এখানে সংক্ষেপে এই প্রত্যয়টাকে নাম হল কারণ কি বহুবৃহী সমাজ নকার ইসলো মিত বহুবৃহী সমাজ ককারহ অনুবন্ধ হচ্ছে সংক্ষেপ যেমন আহ আহ কটা চলে যাচ্ছে লশাত দ্বারা তো যেহেতু কটা ইট হয়ে যাচ্ছে এখানে তাই এই প্রত্যয় নাম হলো কীট মানে অন্য রকমের নাম করেন তো এটা এ সবাই মানে এখানে আহ অন্য নামরা বলতে পদি কিৎ কৌ কিৎ ক্ষ ও কিৎ হে রকি অনি সনিি শকুম চকার সিৎ মানে কি বুঝেছ মানে কি আবার বলো কী মানে মানে আমরা যখন বলি উকার এর উপর চন্দ্রবিন্দি রয়েছে চন্দ্রবিন্দি চন্দ্রবিন্দু তো তুমি বলো তবে কি করতে হবে তবাতু এখানে উপজেষে আবার প্রথম তো প্রথম তো তুমি বলো উকার তুমি করেছো ক্ষেত এটি এখন কেত পরে আমরা দেখব শুরুতে তুমি তাহলে থাকলো তব এখানে না না প্রথম বর্ণ প্রথম বর্ণটি কি কোনটা প্রথম আরম্ভে কন্টা বর্ণ রয়েছে কি হবে তুমি জানো নাটক মত করো করবে নাটক তুমি জানোই মানে তো মানে এখানে আদি ইা সহাপতি আসিয়া চুটু লশক দিতে তো এদের মধ্যে ককার শুরুতে রইলে তো কি হবে ককার ক কৃষিব এবং যদি থাকে মানে যদি থাকে তাহলে আহ তার হয় সেটা যদি অপরিত হয় ভক্ত সুত্র দ্বারা কি কি বর্ণগুলো লোভের হবে আর শেষের না শেষের টা উপদেশে অচন আর হ্যাঁ প্রথমের কোভ হবে তুমি তুমি নয় কি তো তুমি জানো তো ককার কি হবে তুমি জানো তো বুঝেছ রইবে ঠিক আছে তো এখন এখন বহুব্রীহী শুনেছো হ্যাঁ বহুভ্রীহী সমাজ সেরকম মানে বহুব্রীহী সমাজবন বহুব্রীহী হলে তো সমাজ প্রসঙ্গে অন্য মানে প্রধানতা সমাজ বিষয়ে কিছু আহ শিখেছ মানে প্রধানতা কার রয়েছে তৎপুরুষ সমাজ আহ তৎপুরুষ সমাজ সমাজ পূর্বপরা অথবা অন্য কারণ পুরুষের চিন্তা পরপরের হ্যাঁ ঠিকই আছে কি বলেছো হ্যাঁ তো এখানে বহুব্রীহী সমাজ মানে অন্য পদপ্রাধান্যানে কিত কিত মানে কি ককার ককার সিৎ বহুব্রীসম মানে এখানে অন্য পদ প্রধান প্রধান কিন্তু তব তো এ প্রধান্য প্রধানতা রয়েছে এ প্রধানতা রয়েছে মানে কেৎ ককার সকার অন্য নাম নাম বলতে পারি কে এইরকম এইরকম এখানে কোথায় সংজ্ঞা দশক তো সেজন্য কৌ কিৎ অন্য অত কৌ কিৎ না তার নাম হচ্ছে কিৎপত অনিচ্্প অনিচ অনকার সিৎপি আস্তে ও কার হ্যাঁ তাহলে আমরা যদি কিছু আর নেব যেমন শিয়ান দিওয়ি গানী শিয়ান দিওয়ারি শিয়ান রয়েছে তো শিয়ান গরিবন বলো শিয়ান এর অন্য নাম কি হতে পারে তুমি বলেছ যে আমি বুঝি গেছি তু কেওয়াতু এ সমস্ত কিছু কেত শীত ঠিক আছে আর কি বলবো যে জুস জুস জুসের শুের শুনতে পারিনি আমরা খরি জুস জুস হ্যাঁ জুস বুঝেছ হ্যাঁ মানে চুটু হ্যাঁ তাহলে কিভাবে বললেন জুস জুস মানে চুটু চুটু সুতোর দ্বারা জকারের ইৎসঙ্গা তো সেজন্যের সাহায্য হ্যাঁ আর তুমি বলো হ্যাঁ কটা সূত্র দ্বারা করিবন না তো লসা কু লসা কু কু কু এখানে তো সেজন্য বুঝেছ পানি না যদি আমরা তো দেখিনি যে অনুবন্ধ খুবই লোভ হয়ে হচ্ছে এবং প্রশলো দ্বারা তার লোপ হচ্ছে তাহলে এখানে প্রশ্ন জাগে অনুবন্ধ গুলির কি প্রয়োজন মানে চলে যায় সেই সঙ্কে তাহা দিয়েছে কারিয়ার্থ কিন্তু তাদের সংকেত দেওয়া থাকে কার্যের নিমিত সব তৃতীয় সকারচজ্ঞা যেমন উদাহরণ দিয়ে বলছে যে এখানে অনুবন্ধ হচ্ছে সব এবং এখানে দেখা যায় যে সকার লসক্ের দ্বারা এর লোপ হচ্ছে আর কচ্ছে হচ্ছে কম দ্বারা আর চৌষল দুই দুই ক্ষেত্রেই তৌষলোর দ্বারা তার হয়ে যাচ্ছে তো দুটো দেখা যাচ্ছে সকারের ঈদ হচ্ছে আবার পয়েরও হচ্ছে অনুবন্ধ লোপান অনুবন্ধ লোপানন্তরম অবশিষ্যতে অনুবন্ধ লোপের ফল থাকছে অবশিষ্ট রূপে থাকছে অকার ও ইট সংজ্ঞা ইচ্ছাতবর্তনতি এবং সকার আর পকারের ইটসংা হয় ইতি মানে এর দ্বারা ধাতহ হ পরিবর্তন ঘটতি আর ধাতুর ধাতুর পরিবর্তন হয়ে থাকে অনুবন্ধ লোক ভু স্ল্যা অত্যয় কারণে উকার ও গুণ ভো স্ল্যা অব প্লাসি ভাবতিহরণ দিচ্ছে দিচ্ছে ভু প্লাস প্লাসি সব অনুবন্ধ এবং এর আগেই বললাম যে এর অনুবন্ধ মানে সব প্রত্যয়ের কারণে সবটা তো অনুবন্ধ তাহলে আমাদের প্রশ্ন ছিল যে যদি অনুবন্ধ নয় তাহলে অনুবন্ধের প্রয়োজন কি জন্য তো এর উত্তর হিসেবে প্রথমে হয়েছিল যে পরন্তু তৈরি সংকেতা দিয়েছে কারিয়ার্থ এই সংকেতটা থেকেই যায় মানে অবশিষ্ট অটা থাকছে সেটা কার্যের নিমিত থেকে যাচ্ছে তাহলে কি কার্য তো তখন বলছে সব কারণ দেখলাম যে সকার পরিবর্তন ধাতু স্বরের পরিবর্তন হয়ে থাকে যেমন বলছে যে সৎপ্রত্য কারণে নো এই সপ্রত্যয়ের কারণেই ধুয়ের যে ইকারটা সেটা কি হয় উকার কি গুণ হ্যাঁ উকারের কি হচ্ছে দীর্ঘকারে কি হচ্ছে ও কার হচ্ছে দেখা গেল এখানে গুণ হচ্ছে এবং আর কি হচ্ছে না স্বরের পরিবর্তন হচ্ছে অ এই অবিতরণ প্রত্যয়ের প্রভাবে ভুয়ের যে উকার সেটা ও কারে পরিণত হচ্ছে অর্থাৎ সর পরিবর্তন হচ্ছে এবং এটা গুণের কাজ করছে মানে অকারটা গুণের কাজ করছে গুনে কি হচ্ছে না ভো তারপরে সন্ধিকার্য হচ্ছে হচ্ছে সি ডিএরটা হচ্ছে অথবা দেখা গেল যে অনুবন্ধের কি মানে অনুবন্ধ কি জন্য ব্যবহৃত হয় মানে পানিনি কেন অনুবন্ধের লোকের পাওয়া গেল যে বর্ম থাকছে তার দ্বারা কি হচ্ছে মানে তার প্রভাব গুণ হচ্ছে এবং সবই পরিবর্তন হচ্ছে হম ঠিকই বলেছো সেটাই মানে মানে চলে যাওয়ার পর এই কাজ হয় কাজের জিনিস আছে সেটা নয় কাজ কাজের জিনিস ওকে তো তাহলে সে মূল ধাতু কি অনুবন্ধান প্রথম এবং অনুবন্ধনের পর কি অবশিষ্ট থাকে ধাতি আপনি অনুবন্ধ হাকে কি অবশিষতে বরং সেই ধাতুর সেই ধাতুর বিজিত যে সেই ধাতুর সেই ধাতুর ধাতু প্রত্যয় মেলাম ক্রিয়াপদান কি সতন তাহলে আমরা আহ আগে আহ মানে তাহলে আমরা পরবর্তী পরে ধাতু এবং প্রত্যয়ের মিলনে কিভাবে ক্রিয়াপদ নির্মাণ হয় সুগন্ধ পদ বিষয়ে অর্থাৎ নামপদ বিষয়েও সেই রকমই প্রথম কারিয়াম প্রকৃতি প্রত্যয় অনুগন্ধ লৌকহ আছো তো গরিবন হম কি পড়বে না ইতি ক্রিয়াপদম তাহলে তো আমরা দেখলাম যে বলছে যে প্রথম কালিয়ম হচ্ছে প্রকৃতি প্রত্যয় অনুবন্ধ লোকহা অনুবন্ধ লোক করতে হবে তারপর পদ নির্মাণ হবে তো এই বৃত্তান্ত বলছে ইতি ক্রিয়াপদম মানে দুঃচ সেই প্রকৃতি প্রকৃতি এটি এবং পরবর্তীকালে এই পদ নির্মাণ করে দেখ মানে পদ নির্মাণ হবে এবং সেক্ষেত্রে ক্রিয়াপদ দুপচে ক্রিয়াপদ হবে সচেতী সামান্যত ইতি উপদেশে উপদেশ মানে উপদেশ অবস্থায় কি থাকে তত্র কেচনা অনুবন্ধহা চলতি তাহলে কতগুলি অনুবন্ধ থেকে থাকে দেখা যাক দু। অন্তে সকার অপি চব আর কিবর্তীকার অনন্তরম চকার উত্তর বর্তমানে ইতি চ কারো পরবর্তী চ কারোত্তরবর্তী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক চকারোত্তরব ঠিক ঠিক আছে দক্ষিণ মানে তিনটি অনুবন্ধ ঈটসংা ভগতি এবং এদেরই ঈট সংজ্ঞা হয়ে থাকে পরম লোপহ এবং তারপর লোপল পথ ইচ্ছে এবার অবশিষ্টত এবং লোকের পর থাকছে অবশিষ্ট থাকে পথ হীন মানে কি প্রত্যয় ব্যবহারিত হতে পারে যথা তব্য যেমন প্রত্যয়ের কথা বলছে লোপাহচা ইতি অবশিষ্ট হয় এবং তার লোপল যে অবশিষ্ট থাকে তব্য মানে সব্যটা অবশিষ্ট থাকে সর্জি সচ প্লাস ইতি স্মৃতি আমরা ওখানে অনুবন্ধ লোভ করে পেলাম মানে দুঃ চর্চের অনুবন্ধ লোক করে পেলাম এবং নৌকা এবং অবশিষ্ট থাকছে তাহলে তরভি পথ প্লাস তাহলে পথ হচ্ছে ধাতু আর ত্রব্য হচ্ছে এই অবস্থার এই অবস্থার স্থিতিতে আরম্ভ এবার কার্যটা শুরু হয় এবং এর দ্বারাই এই রূপ নিষ্পাদিত হয় অর্থাৎ হ্যাঁ শেষের শব্দটি কি লেখা রূপমা না না ভালো ভাবে বলো আচ্ছা নিত্য পদ নিত্য دیتا हांatra kaha konta lokar আচ্ছা এটা কোন लकार তো হ্যাঁ এটা কোন लकार ওতে আপনারা কোনটা কোন লিস আত্মনিপদী এটা আত্মনিপদী হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ লোট হ্যাঁ তারপরে আহ তারপরে বিধি লিং হবে নিষ্পদা আর আত্রা উপসর্গ রয়েছে তুমি জানো যেখানে উপসর্গ রয়েছে লংলকারে আমাদের কি কাজ অত অনচ্ছত হ্যাঁ হ্যাঁ প্রকশতে প্রকম্প প্রকশতে আমরা করি আস্ত মানে সু লং ল ভূতকাল লং কীক লোট হবে লং লং লো নি কিবগম হবে তো লং কার কি রকমের হয় বিদ্যুতের লং কি হবে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে ঠিকই বলেছো অবেদ্যতা অবেদ্যতা তুমি যদি লং করি তাহলে নয় তো ল তারপরে হবে নিপদ প্রকাশিয়ে নিপত দিয়ে তা লক্ষ্য রাখতে হবে যে কী ধাতব এরকমও কিছু কিছু ধাতু এবং প্রত্যয় দেখা যায় যেসু অনুবন্ধ হবান্তি যেসব ধাতু এবং প্রত্যয়ের অনুবন্ধ হয় না যেমন ভূ ধাতু ভূ সত্যায়ামী অনুবন্ধ না কি যেমন ভূ ধাতু এখানে কিন্তু কোনো অনুবন্ধ নেই মানে ভূ এইরূপেই থেকে যাবে সত্য ইয়েসু ইয়থা অত্যয় আহ এবং প্রত্যয়ের মধ্যে যেমন অপ্রত্যয় অনুবন্ধ চেত ধাত অতিমা সদস্য বৃদ্ধি আহ বৃদ্ধি আচ্ছা মানে প্রত্যয় অন্য উদাহরণ দিচ্ছে যে প্রত্যয়ের যদি ন এবং ন এই অনুবন্ধ গুলি থাকে তাহলে ধাতুর অন্ত্রন্ধ হচ্ছে গুণা বৃদ্ধি না ভাবি আর যদি প্রত্যেক আহ ক এবং ন অনুবন্ধ থাকে তাহলে ধাতুর কোন স্বরের গুণ বা বৃদ্ধি হয় না সেটা আমি ঠিক হ্যাঁ মানে এই সমস্ত কিছু সূত্র দ্বারা সূচিত হয় যেমন তুমি যেটা বলছো প্রতি না চা ইয়া চা অনুবন্ধ আছে হ অন্তিম স্পর্শীয় বৃদ্ধি আচ্ছা এটি সূত্র সে জন্যে আছিটি ভূ ধি হবে ষৃকারচকার ইষ্যতে ভৌ ই ভাবি ভাবয় এটা হবে তারপরে প্রত্যেক কুবন্ধ চেত না পরে আমরা দেখব কি লোক এই অনুবন্ধ গুলি ছাড়া অনুবন্ধ থাকে তাহলে মহত্বপূর্ণ কাজানি অনুবন্ধ সিদ্ধান্তি এরকম ধরনের মহত্বপূর্ণ কাজগুলি অনুবন্ধের দ্বারা সিদ্ধ হয় ঠিকই আছে একটু সময় আছে পনেরো মিনিট হম তাহলে আমরা এগিয়ে যাই তারপর আপনি যে উদাহরণটা দিয়ে বললেন ভাবি যেটাই রূপটা হলো ওইটা স্যারবার বললে আচ্ছা আচ্ছা ভূ ধাতু এটা তো নকার সে জন্যে আমাদের এক সূত্র রয়েছে আচী আয় আহ সেই রকম প্রত্যেই পরে যার ইয়া আকারের হয় সে সেজন্য বৃদ্ধি হবে শেষে যেটা সর্ব বৃদ্ধি হবে ভূ ভৌ হবে বা ও বৃদ্ধি উ দীর্ঘ উকারে জায়গায় ঔ একবার চৌ ই হয়ে গেছে তারপরে এচ ওয় আদেশ ভাবি শক্তি গুণ ভাবে অতি মানে সাবধাৎকার ই ভাবয়তি ভাবয় ओके हमना शुरू करबो তাহলে পরের পাদ গুণাস সূত্র সহিত সহিত दृष्टिही कोलाची कोला कोलाची नहीं कोला तो सेल खोला ने कोलाची कोलाची हमारा चल কোনটা হবে আপনি যে পা তো দেওয়া আছে দিয়েছিলাম নইলে আমি দিয়েছিলাম আর লিংক না হলে এখানে পাওয়া যাবে বাঁধ দিকে হ্যাঁ ah, তাহলে ধ্বংস আসম্যাম কচন উদাহরণের ওপর নির আসন ইন গুণ বিষয়ে বিচারম বিচার পর্যায়ে সূত্রের সহিত আচ্ছা বলছে দেখলাম যে না এর দ্বারা মানে মানে কি আচ্ছা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এটা বর্তমানে এখনো পর্যন্ত আমরা দেখলাম যে কোন স্বরগুড়ির গুণাদেশ হয়েছে কাবজাং নিয়মাভ্যাম ইত্যাদি আসাভিহী দৃষ্ট এবং সেক্ষেত্রে কি কি নিয়ম ব্যবহৃত হয়েছে সেটাও আমরা দেখেছি এবং উদাহরণ আনি অপি নিরুপতানি এবং ক্ষেত্রে আমরা কিছু কিছু উদাহরণ মানে দেখে নিরুপিত নিরূপণ করেছি আমরা এই চর্চা হবে আচ্ছা পানি কি অষ্টাধ্য ঠিক আছে গরিবন তুমি পড়তে চাও লজ্জা ঠিক নয় তো কিছু পড়বে তো ভালো হবে সেখানে সংস্কৃত ভাষায় সম্পূর্ণ মানপিত্র পাওয়া যায় একাই সংম ইতি অনে গ্রন্থে না এক একটি পথ কিভাবে নির্মিত হয়েছে সেটি এই গ্রন্থ থেকে জানা যায় দ মানচিত্রম সূত্ররূপ এই মানূত্ররূপেষয়েদর্শ্রধারেণ প্রদর্শনীয় তাই ব্যাকরণ বিষয়ে যদি কোনো আহ যদি কোনো আহ আহ কোনো কিছু দেখাতে চাওয়া হয় তাহলে সেটি সূত্র আধারেই দেখানো হয় সূত্রটা সূত্রের আধারেই সেটি দেখানো হয় ব্যাকরণের ব্যাকরণ লোকের ব্যাকরণা জগতে সূত্র হলে প্রমাণ তাহা এবং রীতিা ধাতু বিষয়ে নৌকা নিয়ম অথ এই রীতিতে ধাতু বিষয়েও মানে আহ করা দরকার পদ্ধতিত্য সুন্দরী পদ্ধতিও আমরা ধাতু গণ ব্যবস্থা গুণ ব্যবস্থা আহ এগুলি আমরা সূত্রের মাধ্যমে আহ পরিশীলন করবো পূর্ব মাতমা বিশ্রাম ইয়াদ ধাদি নিয়ম বলে আমরা দেখেছি যে ধিগণে দ্বারা ধাতুম অপরা নিয়ম হয় ধাত দুটি নিয়মে ধাদিগণের দুটি নিয়মের দ্বারা গুণ করা হয় এই একটি নিয়ম হ্যাঁ ঠিকই ঠিকই বলেছ সেটাই পর্যন্ত অধুনা প্রথম নিয়মে অবলোক প্রথম আমরা প্রথমে ভূ ধ মাধ্যমে ভূ ধুমধ্যমে যা ধো অতিমবর্ণা অতিম বর্ণ ই উচে তে বর্ণা ধূল ভালো বলছে ধাত অর গুণ হয়ে হচ্ছে বলছে যে এই যে আপনার রি এর পরে যেটা আছে সেটা উচ্চারণ কি না না এটা ঠিক ঠিক মতো ফোনে দেখতে পারি না ফোনে যেটা লেখা আছে সেটা ঠিক নয় এটা হবে সরে হ্যাঁ স অরে অন্য অন্য আমি বলছি যে বাংলায় বাংলা বাংলা হর্ষ সরের ভাষা বাংলা হর্ষ স্বরের ভাষা দীর্ঘস্বরের ভাষা নয় হিন্দি দীর্ঘস্বরের ভাষা কিন্তু বলি তখন উচ্চারণ করা অন্তিম বর্ণা ইরকম বলা উচিত উচ্চারণ উচ্চারণ পার্থক্য আছে তো উচ্চারণ এগিয়ে যাও বন আচ্ছা বন খেটে গেল মনে হয় হ্যাঁ হ্যাঁ দৃটি বন পড় দেখেছি কিন্তু এই নিয়মগুলি কোথা থেকে আসলো হ্যাঁ আচ্ছা মানে ভূ থেকে মানে ভূ থেকে যে ভয় থেকে যে স্ত্রী থেকে সর এই যে গুণ হয়েছে এই বুমগুলো হয়েছে সেটা তো তো দেখছি কিন্তু কোন নিয়ম এই যে করা হচ্ছে এবারে বলছি যে ইতিবতী ইতি আমার নাম কা শ্যাম এরকম হলে এবারে ভূ শক্তি ভবতী এই উদাহরণটা আমরা দেখব মানে ভূ শক্তি থেকে ভবতি কি করে আসছে সেটা আমরা দেখব স্টেপ বাই স্টেপ क्या है? सूत्र सकार तोपूत्र আচ্ছা এখানে আহ ভূ সব আছে সপের তো আহ সকারের দ্বারা আহ ইৎসঙ্গা হচ্ছে এবং পকারের ফলনচম তারা ইৎসঙ্গা হচ্ছে এবং লোক হচ্ছে দিয়ে সপের জায়গায় অ থাকসেপ করে অবশিষ্ট তখন ভু অতি এই অবস্থা দাঁড়ালো এবারে এই অবস্থাতে টিং শীত সার বা ধুকাম ইচ্ছা নেই সব প্রত্যয় হচ্ছে সার্ব ধাতুকা সংজ্ঞা এই অবস্থাতে সার্বধাতুক আর্থধাতুক ইকা নেুকা প্রত্যয়ের পরে ই গন্তা তঞ্জসে ইকাহা গুণাহা এবারে সার্বধাতুক আর্থধাতুক হ্যাঁ হ্যাঁ মানে শুধু এমনি স্থুল রূপে দেখানোর জন্য লেখা আছে তারপরে আধুন আধুনা সোপান তারপরে জায়গায় যে ঘো অতি এই অবস্থা আমরা পেলাম এবারে এই অবস্থায় এটাই দায় আবহাওয়া ঈদকার নেই না ও স্থানে আ এবারে ওকার আর অকার আছে এবারে হ্যাঁ তো ঠিক আছে এরপর আমরা এ সমস্ত কিছু দেখবো মানে আহ লক্ষ আমরা জানি এখন আজই আমরা সমস্ত কিছু দেখব যে তিন শীত সাবধাতম মানে কি কেমন করে অর্থ নিষ্পন্ন হয় আর তারপরে ও আমরা দেখবো এখন সময় হয়ে গেছে তো এই যে আগে দেড় মাস আগে আমরা দেখেছিলাম যে উ জায়গায় ও যখন সব সকারের সরকারের সরকার দ্বারা উম গুণের প্রকার হলে গুণের গুনের বাধা হবে না প্রকারের অভাব যেখানে আছে ওখানে হবে না লিখ লিখ ওখানে সেজন্য দ্বারা আহ গুণের প্রেরণা রয়েছে কিন্তু প্রকারের অভাবে গুণের বাধা সেজন্য লেখাতি না হলে লেখাতি হয় এ সমস্ত কিছু আমরা দেখেছিলাম সবাই এক সঙ্গে। একসঙ্গে আমরা দেখেছিলাম আর এখন কিন্তু সূত্র সূত্রের আধারে কিছু করে হয় সব যেখানে আছে যেটা সব ওখানে তো হবে না কেন এ কিছু আমরা দেখবো ওকে তো গরিবন কিছু কিছু বুঝছো তো ভালো তাহলে তোমরা ভালো থাকো আর আগামী সপ্তাহে ভালো থাকবেন ওকে নমস্কার নমস্কার